আজিবুল্লাহ সৈতিমিস রহমান রহিম আলহামদুলিল্লাহ গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম জাহান্ন সম্পর্কে এবং জাহান্নাম কিরূপ হবে জাহান্নামের প্রকৃতি আজাবের ধরন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে ইনশাআল্লাহ তহ আমরা আলোচনা করতে যাচ্ছি যেসব কারণে চিরস্থায়ী কিংবা সাময়িক সময়ের জন্য জাহান্নামে অবস্থান করতে হবে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 মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আর জাহান নামের সবচেয়ে নিচের স্তর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তর মুনাফিকদের অবস্থা কাফিরদের চেয়েও ভয়াবহ হবে কারণ তাদের কুফুরির পাশাপাশি তারা প্রতারণা এবং ধোকাবাজি পাশাপাশি মিথ্যাচার এই সমস্ত খারাপ গুণগুলো তাদের রয়েছে মুনাফিকদের প্রথম অবস্থা হচ্ছে তারা কুফুরি করেছে দ্বিতীয়ত এই কুফুরিকে তারা প্রতারণা ধোকা মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে এবং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 এই সমস্ত লোকেরা হচ্ছেন যারা আল্লাহ এবং তারা রাসুদ সাল্লা সাল্লামের প্রতি ইমান এনেছিলেন কিন্তু ইমান আনার পরেও তাদের এত বেশি গুন ছিল এত বেশি পাপকর্ম ছিল যে সেই পাপকর্মগুলো ইতোপূর্বে তারা শাস্তি ভোগ করার মাধ্যমে সেই পাপ থেকে মুক্ত হতে পারেননি দুনিয়ার ভোগান্তিও তাদেরকে সেই গুণা থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল না কবরের আজাব কিংবা হাসরের দিনের দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভোগ করার পরও তাদের বেশ কিছু গুণা রয়ে গিয়েছিল এবং এই সমস্ত কারণে তাদেরকে গুনাহা থেকে মুক্ত করার জন্য আল্লাহাম তাল্লা তাদেরকে জাহান্নামে আজাব ভোগ করাবেন তাদেরকে কিছু সময় অবশ্যই জাহান্নামে কাটাতে হবে এবং অনেক ধরনের পাপকর্ম রয়েছে যার কারণে তাদেরকে ইমান আনার পরেও এই ধরনের নিয়তি বা জাহান্নামে অবস্থান করার মতো দুর্ভাগ্যবরণ করতে হবে যার মধ্য থেকে আমরা বেশ কিছু কারণ ইনশাআল্লাহ তালা উল্লেখ করব এবং এই সমস্ত কারণগুলোর জন্য কোরআন এবং সুন্হাতে সুনির্দিষ্টভাবে সতর্কীকরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমরা রেফারেন্স বই হিসাবে সাইখ ওমর আল আসকারের कुरानुन्नारल के जान्न और जहाान नाम कितबहार कर खूब सुंदर भाव विषयगुल्के दलिल सह उपस्थापन कर जार एक नम्बरे रही है भ्रांत आकीदार फिरकमूह रसुल्लामुदीरा एक दले फिर विभक्त हो खस्टाना नासर बाहत्तर टी फाय विभक्त हो मुस्लिम उम्मा तिहत्तर टी फिर विभक्त हुए पड़े एक छाड़ा बाकी सबगुलो जहान नामे जाए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 যারা ইসলামের মূল আকিদা থেকে নিজেদেরকে বিচ্যুত করেছে যারা কিনা ইসলামের সুনির্দিষ্ট মূলনীতি বাদ দিয়ে নিজেদের জন্য নতুন বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছে উদাহরণস্বরূপ কিছু লোক আছে যারা রাসুল্লাহ সাল্লাইসালামের পরেও নব অতি বিশ্বাসী অথচ এটা ইসলামের একেবারে মৌলিক বা আকিদাগত একটি বিষয় যে রাসুল্লাহ সাল্লামতেন সর্বশেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবেন না অথচ কাদিয়ানিরা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 যে মুসলিম উম্মার বেশিরভাগ লোকই জাহান্নামি তিহাত্তরটি ফিরকার মধ্যে বাহাত্তরটি ফিরকায় জাহান্নায় প্রবেশ করবে এর অর্থ এটা নয় যে উম্মার বেশিরভাগ মানুষই জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে কেননা উম্মার বেশিরভাগ মানুষ তারা সাধারণ মানুষ বিশেষজ্ঞ তারা কোনো বিশেষ কোনো ফিরকার অনুসরণ করেন না তারা আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনেন মসজিদে গিয়ে সালাদালাই করেন এবং কোনো বিশেষ পরিচয় বহন করলেও তারা কোনো নির্দিষ্ট ফিরকার অংশ হিসেবে গণ্য হন না তারা সাওয়াত আদায় করেন জাকাত প্রদান করেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন এবং ইসলামের মূল নীতিমালাসমূহ মানার চেষ্টা করেন কি তারা ওই সমস্ত বিভ্রান্ত ফিরকার কোনো ভ্রান্ত আঁকিদাও পোষণ করেন না প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় জানা রয়েছে সেটা হচ্ছে যে হাদিসটি বলছে না যে বাহাদুর ফিরকা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে বরং এর মধ্যে কিছু কিছু ফিরকা রয়েছে যারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে এবং কিছু ফিরকার লোকজন থাকবে যারা একটি অস্থায়ী সময়ের জন্য জাহান্নামে অবস্থান করবেন দুই নম্বর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 এরপরও তারা ফয়সলা প্রদান করেন এই দুই শ্রেণীর বিচারকগণ জাহান্নামে যাবেন এবং বাকি এক শ্রেণীর বিচারকগণ যাদের জ্ঞান আছে যারা সত্য জানেন এবং সেই অনুযায়ী ফয়সালা করেন তারা ন্যায় বিচারক এবং তারা জান্নাতে যাবেন তিন নম্বর মিথ্যা বা জাল হাদিস রচনা করা জাহান্নামে যাওয়ার একটি কারণ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে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 অনেক মানুষ তারা ভালো পোশাক পরে নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য জুতা ভালো হোক কাপড় ভালো হোক এটা অহংকার হবে কিনা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আল্লাহ মহামতাল হচ্ছেন সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অর্থাৎ আপনি যদি ভালো জামা কাপড় পরিধান করেন এতে কোনো সমস্যা নেই এটা অহংকার নয় এরপর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে এই কিবর বা অহংকার কি সে সম্পর্কে তিনি বললেন যে তিনি বলেছেন কিবর বা অহংকার হল সত্যকে বা হককে প্রত্যাখ্যান করা এবং আল্লাহর বান্দাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এখানে সত্য প্রত্যাখ্যান করা বলতে কি বোঝাচ্ছে এর অর্থ হচ্ছে আপনার সামনে সত্য আসার পরেও নিজের অহংকার আত্মদম্ভ এবং অহমিকার কারণে সেগুলোকে প্রত্যাখ্যান করা কারণ এক্ষেত্রে সত্য জানানোর পরে যখন আপনি সেটাকে মেনে নেবেন তখন আপনি আসলে আপনার অজ্ঞতাকে মেনে নিলেন এবং এই কারণে এই সমস্ত লোকেরা নিজেদের অজ্ঞতাকে প্রকাশ করতে যায় না যার ফলে তারা সত্যকে অস্বীকার করে কেননা তারা নিজেদের উপরে এতই আত্মবিশ্বাসী হয়ে যায় যে সত্য জানা সত্ত্বেও তারা অন্য কারো আদর্শ কিংবা মতামতকে গ্রহণ করতে পারছে না এবং এটাই হচ্ছে কিবর বা অহংকার এবং একই সাথে এর মাধ্যমে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়ে থাকে যারা আপনার কাছে সত্যকে পৌঁছে দিয়েছিল পাঁচ নম্বর হত্যা করা শরীয়তের গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কাউকে হত্যা করা অনেক বড় গুণাহের একটি কাজ আল্লাহ মোহাম্মদৌল্লাহ এই কারণে জাহান নামের ঘোষণা দিয়েছেন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 যাতে সে স্থায়ী ভাবে থাকবে তার উপর আল্লাহর ক্রোধ এবং অভিসম্পাদ আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মন্ত্রালয় এই ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যারা বিনা কারণে কোন মুসলিমকে হত্যা করে ইচ্ছাপূর্বক তাদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম এবং একই সাথে আল্লাহ সভা বলছেন তাদের উপর আল্লাহর ক্রোধ এবং লানত অভিসম্পাদ কত বড় শাস্তি তো এই শাস্তি ছিল একজন মুসলিমকে ইচ্ছাপূর্বক হত্যা করার শাস্তি বিনা কারণে হত্যা করলেন তার জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম কিন্তু কাফেরদেরকে হত্যার ব্যাপারে কী হবে কাফেরদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় অর্থাৎ যদি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কোনো একটি শান্তি চুক্তি বিদ্যমান থাকে এরপরে অন্যায়ভাবে কোনো অমুসলিমদেরকে হত্যা করে দেওয়া হয় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় সেই ক্ষেত্রে রসদুল্লা সাল্লু ইসলাম বলেছেন যে ব্যক্তি শান্তি চুক্তি করার পরও কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না সুবাসও পাবে না যদিও এই জান্নাতের সুবাস চল্লিশ বছর দূরত্ব থেকে পাওয়া যায়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 অতঃ্পর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এখানে আলসি দল বলছেন যে ব্যক্তি সুদের কারবার করবে তাকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য আলোসুমদাহ বলে দিয়েছেন এবং এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজি উল্লাহ তিনি বলেন কিয়ামতের দিন সুৎখোর ব্যক্তি কবর থেকে শয়তানি আচ্ছন্ন ব্যক্তির মতো উঠে আসবে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 মানুষের সম্পদ আত্মসাত করা অন্য কারো সম্পদ কে করার বিষয়ে জোর করে জবরদখল করা অন্যায় ভাবে আত্মসাত করার বিষয়ে আলোচনা হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ ভাবে গ্রাস করো কেবল মাত্র। তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় বৈধ। আর আর তোমরা নিজেদের কাউকে হত্যা তোমাদের প্রতি দয়ালু। যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য সুতরাং মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা হচ্ছে একটি কারণ যার জন্য কোনো একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনার পরেও তাকে জাহান নামে প্রবেশ করতে হতে পারে আট নম্বর কারণটি হচ্ছে জালিমদের সাথে একাত্মতা পোষণ করা কিংবা তাদের সহযোগী হওয়া যদি কোনো একজন ব্যক্তি জালিম অত্যাচারী রাজা প্রেসিডেন্ট বা বাদশাহ বা নেতা হয়ে থাকে অথচ তার প্রতি আপনার ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে তাহলে আপনি হাসরুদ্দিন তাদের সাথেই অবস্থান করার ঝুঁকি নিচ্ছেন এবং আমাদের উচিত এই সমস্ত রাখা এবং যদি এর পর আমরা তা করি তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ সুতল্লা সতর্ক বাণী যেখানে আল্লাহ সুন্দর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 কাজেই আমাদের সবার উচিত এই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের জালিম ব্যক্তিদের কাজের প্রতি কোনো ধরনের সমর্থন প্রদান না করে দূরত্ব বজায় রাখা অনেকে একটা ভুল ধারণা লালন করে থাকেন সেটা হচ্ছে যে আমি নিজে যতক্ষণ পর্যন্ত না কোনো খারাপ কাজ করছি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে নিরাপদ আছি সে মনে করে যে যতক্ষণ পর্যন্ত সে নিজে সরাসরি ভুল না করছে তাদেরকে সাহায্য করার মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সে ঠিক আছে কিন্তু আসলে বিষয়টি এরকম নয়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 এবং আমরা দেখতে পাই যে আব্বাসীয় খিলাফতকালের সময়ে বিভিন্ন খলিফা হিসেবে যারা ভালো লোক ছিল আবার একই সাথে কিছু ব্যক্তি ছিল যারা জালিম সময় একজন পুলিশ অফিসার ইমাম কাছে এসে জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন যে যারা জালিম শাসকের সাহায্যকারী তাদের মধ্যে কি আমিও গণ্য হব আহমদ বিন হামবেল উত্তরে বললেন না বরং তুমি নিজেই একজন জালিম যারা সাহায্য করছে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 আরিয়াত এবং সেই সমস্ত পুরুষেরা যারা চাবুক বহন করে চাবুকালা পুরুষেরা এবং এই দুটি লক্ষণ কি আমাদের একটি আলামত বা নিদর্শন বটে যাদের সম্পর্কে সাল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোক জাহান নামে প্রবেশ করতে যাচ্ছে যাদেরকে তিনি তখনও পর্যন্ত দেখেননি বা তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে সেই সমস্ত ব্যক্তিরা ছিল না এদের মধ্যে একটি হচ্ছে সেই সমস্ত মহিলা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 ব্যক্তিরা তারা আধুনিক অস্ত্র শস্ত্র আবিষ্কার করার পূর্বেই ঐতিহ্যগে মুসলিম বিশ্বে এই ধরনের ঘটনা দেখা গেছে যারা চাবুক বহন করতেন লাঠি সোটা বহন করতেন এবং নিরাপত্তার বাহিনী সদস্য হিসেবে তারা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন এগুলো করতেন রাসুল সাল্লা সাল্লাম এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলে দিয়েছেন তাদের শাস্তি হচ্ছে যাহার নাম দশ নম্বর কারণ বিভিন্ন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা নির্দয় আচরণ করা বুখারিতে একটি হ্যারিস রয়েছে যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মহিলা জাহান প্রবেশ করবে একটি বিড়ালের জন্য আর আরেকজন মহিলা জানতে প্রবেশ করবে একটি কুকুরের জন্য প্রথম মহিলাটি জাহান প্রবেশ করবে সে একটি বিড়ালকে আটকে রেখেছিল এবং সে তাকে বাইরেও যেতে দেয়নি এমনকি কোনো খাবারও প্রদান করেনি যার ফলে বন্দী অবস্থায় সেই বিড়ালটি একসময় মারা গেল এবং এই কারণে আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করার জন্য বিপরীত দিকে আরেকজন মহিলার কথা রাসুল্লাহ সাল্লা উল্লেখ করেছেন যে কিনা জান্নাতে প্রবেশ করবে কেননা সে একটি কুকুরের প্রতি পিপাসার্থ কুকুরের প্রতি সদয় আচরণ করিয়েছিল করেছিল এবং তাকে তার পিপাসা মেটাতে সাহায্য করেছিল পানি পান করিয়েছিল যার কারণে আলোচনা সেই মহিলাটিকে জান্নাতে প্রবেশ করাবেন কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আলোচনা সৃষ্ট জীবের প্রতি আচরণ ভালো আচরণের জন্য পুরস্কার সর্বোচ্চ হতে পারে জান্নাত আর মন্দ আচরণের জন্য পুরস্কার এর বদলে পেতে হবে শাস্তি এবং স্থান হতে পারে জাহান নামে কাজেই যারা বর্তমানে আল্লাহ মহাম্মতাল্লার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বা মুসলিমদের উপরে নিষ্ঠুরতা অবলম্বন করছে মুসলিমদেরকে যারা নির্যাতন করছে বন্দি করছে তাদের জন্য এটা কত বড় একটি সতর্কতা তাদের অবস্থান কি হবে আমরা সহজেই অনুমান করতে পারি আল্লাহ সুহামতাল্লাহ এই সমস্ত মুসলিমদের শত্রুদেরকে ধ্বংস করুন এবং নির্যাতিত মুসলিমদেরকে তাদের হাত থেকে উদ্ধার করুন এগারো নম্বর যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের পরিমাণ আনার পরেও জাহান্নামে প্রবেশ করবে সেটা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে দিনী ইল অর্জন করা কোনো একজন ব্যক্তি সে কোরআন শিখছে ফিখ কিংবা সরিয়ে অধ্যয়ন করছে কিন্তু তার এই ইলম অর্জনের ফলাফল জাহান্নামে যাওয়া কীভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো একটি পথ পাড়ি দেয় রস আল্লাহ তাকে জান্নাতের জন্য পথ সহজ করে দেন অথচ এই ব্যক্তিটি সে পুরস্কার হিসেবে লাভ করলো জাহান্নাম সে কোরআন শিখেছিল ফিখ শিখেছিল সেই অধ্যয়ন করেছে কিন্তু ফলাফলে সে জাহান নাম লাভ করবে এদের মূল কারণ হচ্ছে এমন সব লোক যারা দুনিয়ার উদ্দেশ্যে পার্থিব উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করে দিনের জ্ঞান অর্জন করে দুনিয়া কি উপার্জন যেন তারা একজন ভালো বক্তা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে মানুষকে নেতৃত্বের আসনে বসতে পারে ইত্যাদি দুনিয়া বিদ্দেশ্য সবকিছুর মূল উদ্দেশ্য ছিল দুনিয়া যার কারণে আখিরাতে তারা পাবে শাস্তি এবং তাদের জন্য স্থান হবে জাহান নামে এবং মূল হাদিসটি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 এবং হাজিসটি আবু দাউদ বর্ণনা করেছেন রাস্তুদাম বলেছেন যে ব্যক্তি সিদর গাছ কাটবে আল্লাহ তার মাথাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আবু দাউদকে এই সম্পর্কে প্রশ্ন করা হলো যে কিভাবে এটা সম্ভব একজন ব্যক্তি একটা গাছ কাটলো অথচ এর শাস্তি হিসেবে তাকে জাহান নামে যেতে হবে আবুদাউদ উত্তরে বলেছিলেন যে এটা হচ্ছে এমন একটা গাছ এই সিদর গাছ একজন পতীককে ছায়া দিত প্রাণীদেরকে খাদ্যের যোগান দিত অথচ কোনো একজন ব্যক্তি এসে কোন কারণ ছাড়াই বিনা কারণে যদি এই গাছটি কেটে ফেলে তাহলে সে জাহান নামে হবে তো কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু একই সাথে এর অর্থ এই নয় যে আপনার কোনো একটি প্রয়োজন রয়েছে এরপর আপনি সেই গাছটিকে কেটে ফেললেন এই জন্য আপনাকে জাহান নামে দিতে হবে এমনটি নয় যদি কোনো প্রয়োজন হয় কিংবা গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে আপনি বৃক্ষ কাটতে পারবেন কোনো সমস্যা নেই যেমন উদাহরণস্বরূপ জ্বালানি কাঠের প্রয়োজনে নির্মাণ কাজে কিংবা অন্যান্য কাজে প্রয়োজন হতে পারে কিন্তু বিনা কারণে কিংবা খুব সামান্য পরিমাণ প্রয়োজন অধিকাংশ গাছের অংশ কাটগুলো আপনি বিনা কারণে ফেলে দেবেন অপচয় করবেন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 সর্বপ্রথম জান্নতে কে প্রবেশ করবেন জান্নতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম আনাস ইমনি মালিক রাজিউল কালাম থেকে বর্ণিত সোহি মুসলিমের একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হাসরের দিন অন্যান্য আম্বিয়াকিরামের উম্মাতের চেয়ে আমার উম্মাই হবে সবচেয়ে বড় আর আমি সর্বপ্রথম জান্নতের দরজায় করা আঘাত করব। মানুষের বিচারের কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি জান্নাতে প্রবেশ করবেন এবং উল্লেখ্য যে এই পর্যন্ত আমরা যে সমস্ত হাদিসগুলোকে বর্ণনা করেছি অধিকাংশ হাদিসই সহি বুখারি এবং মুসলিমের কেননা বুখারি এবং মুসলিমেই এই বিষয়ে এত পর্যাপ্ত পরিমাণ হাদিস রয়েছে যে আমাদেরকে অন্য কোনো হাদিসের গ্রন্থের দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়েনি এবং দুর্বল হাদিসগুলোকে আমরা তখন কেন উল্লেখ করবো যখন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সহি হাদিস রয়েছে কাজেই আমরা যেটা বলছিলাম যে সর্বপ্রথম জান্নাতে। কে প্রবেশ করবেন রাসুল্লাহ সাল্লু আল্লাহাম রাসুল্ল সাল্লাহ আসাল্লাম সহি মুসলিমের আরেকটি হাদিসে বলেন যে আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাতের নিকট আসবেন এবং তার দরজাকে তিনি খুলতে বলবেন জান্নাতের যিনি প্রহরী ফেরেস্তা তিনি বলবেন প্রশ্ন শুনে যিনি বলবেন কে আপনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন বা জান্নাতের প্রহরী বলবেন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 মোহাম্মদ সাল্লাহিসাল্লাম যখন সর্বপ্রথম ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তখন তাকে অনুসরণ করবেন আরো এক লক্ষ প্রবেশ করবেন এবং পর মানবজাতির মধ্যে প্রথম প্রবেশ করবেন কে সুনান আবু দাউদের একটি হাতিসের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো আবু হুরাইরা রাজিয়াল তালান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার হাত ধরে জিব্রাইল আমাকে জান্নাতে নিয়ে যান এবং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 জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবুবকর রাতিল তোলান এবং তিনি হচ্ছেন পূর্ববর্তী সমস্ত উন্মতের মধ্যে প্রথম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাজি তোলানের পর সর্বপ্রথম মানুষ যিনি জান্নাতে প্রবেশ করবেন এবং এর কারণ আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আম্বিআই ক্রামের পর মানব জাতির মধ্যে সবার থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাতিল তোলানহ এবং এরপর যারা জান্নাতে প্রবেশ করবেন তারা হচ্ছেন এই উম্মতের মধ্যে হতে সত্তর হাজার জন মানুষ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 সত্তর হাজার জনকে আল্লাহ নিজে বাছাই করবেন অথচ সেই সময়ে অন্যান্য প্রত্যেকটা মানুষ হিসাব নিকাশের মধ্যে তারা হিসাব নিকাশের মানুষ তারা জান্নাত লাভ করবে কোনো ধরনের হিসাব ছাড়াই। এবং তারা জান্নাতে প্রবেশ করবে তো কাজে কি এমন বৈশিষ্ট্যের অধিকারী থাকবে তারা যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার জন কোনো হিসাব নিকাশ ছাড়াই এর কারণ হচ্ছে যে তারা তাদের সব কিছু দিয়ে এক আল্লাহর উপরে মুসলিমদের জন্য সবচেয়ে ভালো বিষয়টি এ কারণেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চেয়েছিলেন যে বিনা হিসেবে যারা জাননাতে প্রবেশ করবে তাদের সংখ্যা যেন আরো বেশি হয় আমরা দেখতে পাই মুসারে আহমদের বর্ণিত আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই উন্মতের মধ্যে তখন প্রতি একজনের সাথে প্রতি একজন ব্যক্তির সাথে আরো সত্তর হাজার জনকে বিনা হিসেবে জান্নাত প্রবেশ করার সুযোগ দিবেন অনুমতি দিবেন তাহলে আমরা দেখতে পাই হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার জন ব্যক্তি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 সত্তর হাজার জন যারা বিনা হিসাবে জান্মাতে প্রবেশ করবেন তাদের পরবর্তী যেই দলটি জান্মাতে প্রবেশ করবেন সেই সম্পর্কে মুসলিমে বর্ণিত একটি হাজি থেকে আমরা জানতে পারি আবু আবদুল রহমান বর্ণনা করছেন যে আমি একবার আবদুল্লাহ ইবনে আমর ইবিন আল আস রাজিউল্লা তাল্লাহ তার সাথে বসেছিলাম এমন সময় তিনজন ব্যক্তি তিনজন লোক সেখানে আসলেন এবং তার এসে বললেন আল্লাহি আল্লাহর কসম আমাদের নিকট কোনো কিছুই নেই না কোনো খাদ্যদ্রব্যের মজুদ না কোনো আরোহণ করার মতো প্রাণী কিংবা কোনো ধন সম্পদ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 কারণ আমি চাইতে ৪০ বছর অগ্রগামী হবেন এই কথা শুনে তারা বললেন আমরা সবর করলাম ধৈর্য ধারণ করলাম এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই দরিদ্র মহাজরিন মহাজিরদের মধ্যে যারা নিঃস্ব দরিদ্র ছিলেন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 বিচার দিবসে সম্পদসাধীদের অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে কারণ তাদের হিসাব নেওয়ার মতো সম্পদের পরিমাণ হবে অনেক বেশি আবু হুরাইয়া রাজিয়া বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন আমরা সর্বশেষ উম্মত কিন্তু বিচার দিবসে আমরাই থাকব সর্বপ্রথমে এবং আমরাই সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব মুসলিমে প্রণীত হাদিস এবং আলাস মহাত্তাল্লাহ সর্বোত্তম উম্মতকে সংরক্ষিত রেখেছেন শেষ সময়ের জন্য শেষ সময়ের জন্য এবং তারাই হচ্ছেন সর্বশেষ উম্মত রাসুল্লাহ সালামের উন্মত এবং এই কারণে নবী মধ্যে অনেকে কেউ কেউ ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছিলেন সুমানুদাহ আমাদেরকে এই বিরল সম্মান দান করেছেন অথচ আমরা এটাকে অনেকটাই সহজাত হিসেবে গণ্য করে থাকি যেন এটা আমাদের প্রাপ্য অথচ আলাহ সুমদাহ এর মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমরা শেষ নবীর উন্মত হয়েছি তাদের জন্য উন্মুক্ত থাকবে যার দরজা চিরস্থায়ী এক জান্নাত জান্নাতের সেই দরজাগুলো জান্নাতবাসীদের জন্য সব সময় উন্মুক্ত থাকবে এবং সে উত্তম আবাসস্থির দিনের জন্য সাফল্যের স্থান জান্নাতও বলেছেন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 জান্নাতের দরজাগুলো পূর্ব থেকে উন্মুক্ত দেখতে পাবে এবং জান্নাতের দ্বারা তাদেরকে বলবে তাদেরকে স্বাগত জানিয়ে তারা বলবেন অভিবাদন তোমরা কাজেই চিরকালের জন্য এতে তোমরা প্রবেশ করো সুখে থাকো চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও তাদের প্রতি অভিবাদন এবং সালাম প্রদান করবেন জান্নাতের দ্বারক্ষী ফেরেস্তাগণ কত বড় এই সাফল্য বিপরীতভাবে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 এবং এই দরজা সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লাম বলেছেন সেখান দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন তাছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না এবং এটা সাউমের মর্যাদাকে ফুটিয়ে তোলে এবং সাহাবার রাজিউল্লা আনহুম তারা সাউমের মর্যাদা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন এবং সাহাবাদের একজন বলেন এই দুনিয়াতে বসবাস করার কোনো আকাঙ্ক্ষায় আমার নেই শুধুমাত্র কয়েকটি জিনিসের ইচ্ছা ব্যতীত গ্রীষ্মের গরমের দীর্ঘ দিনগুলোতে সাউম পালন করা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 তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে আর যে মুজাহিদিন করা হবে রসুল্লাহ সাল্লাহাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আবুবকর সিদ্দিক রাজিউল্লাহ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কোন বিষয়টি চিন্তা করছিলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহামের সাহবাগন সময়। সবচেয়ে উত্তম বিষয়টি চাইতেন এবং আবুব করসিদ্দিক রাদিলতোল্হানহ বলেছেন ইয়া রাসুল্লাহ এমন কেউ কি হবে যাকে উক্ত সমস্ত দরজাগুলো থেকে একসাথে আহ্বান করা হবে তিনি সাল্লা বললেন হ্যাঁ হবে এবং আমি আশা করি তুমি হবে তাদের মধ্যে একজন সুতরাং কল্পনা করুন আবুব করসিদ্দিক রাদিলতোলাহ জান্নাতির দিকে প্রবেশ করতে যাচ্ছেন জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন এবং ফেরেস্তারা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 এবং তাদের সম্পর্কেই আল্লাহ মোহাম্মতাল্লাহ বলেছেন তারা গবাদি পশুর নেয় না তারা এর থেকেও নিকৃষ্ট অথচ যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ স্থানগুলো লাভ করার এবং আমরা দেখতে পেলাম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লান হুকে জান্নাতের ফেরস্তারা তারা আহ্বান করতে থাকবেন নিষ্পাপ ফেরেস্তারা আহ্বান করতে থাকবেন এবং এভাবে মানুষদেরকে ফেরেস্তদের চেয়েও উঁচু মর্যাদায় সম্মানিত করা হবে জান্নাতের আটটি দরজা যদি কোনো একজন ব্যক্তি জান্নাদের দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাহলে দুইটি পদ্ধতি আছে এক নম্বর উবাদাইবনে সামিৎ রাজিউল্লাহ্ন বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন আর ইলাহ নেই তিনি এক এবং মোহাম্মদ সাল্লাহিস্লাম তার বান্দা ও রাসুল আর নিশ্চয় ইসা আল্লাহর বান্দা তার পুত্র এবং তার সেই কালেমা যা তিনি মোমারিয়ামকে পৌঁছিয়েছেন এবং তার পক্ষ থেকে প্রেরিত একটি রুহমাত্র জান্নাত সত্য জাহান্নাম সত্য রাসুল্লাহ বলেছেন আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে চাইবে তাকে প্রবেশ করাবেন এবং হাদিসটি সহি মুসলিমে রয়েছে দ্বিতীয় হাদিসটিও রয়েছে সহি মুসলিমে রাসুল্লাহ আসলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ রূপে অজু করার পর বলে আমি সাক্ষ্য যে আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসুল তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় সেই ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এটি হচ্ছে ওজুর পরবর্তী দোয়া এই দুটি হাদিসে আপনি খেয়াল করলে দেখতে পারবেন উল্লেখিত দুটি হাদিসেই শাহাদা এর বাক্যগুলো রয়েছে সুতরাং এই বাক্য এই কালিমার তাৎপর্য অনেক অনেক বেশি কিন্তু কোন একজন ব্যক্তি শুধুমাত্র মুখে উচ্চারণ করাই তাকে এই মর্যাদাতে দেওয়ার জন্য যথেষ্ট নয় এবং এই কালেমার উপর ইয়াকিন বা নিশ্চিত এবং দৃঢ় বিশ্বাস তাকে স্থাপন করতে হবে জান্নাতের এই দরজাগুলো কত বড় হবে মুসলিম বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লুর ইসলাম বলেছেন জান্নাতের প্রতিটি দরজার প্রশস্ততা হবে মক্কা এবং হাজরের মধ্যবর্তী দূরত্বের সমান মক্কা এবং হাজরের মধ্যবর্তী দূরত্ব আনুমানিক প্রায় এক হাজার মাইলেরও বেশি এই দূরত্ব অনেক বিশাল এবং এখানে এই হাদিসে দূরত্ব বলতে দরজার কাঠের মধ্যবর্তী দূরত্বকে বোঝানো হয়েছে সমগ্র দরজার মধ্যবর্তী দূরত্বকে নয় আল্লাহু আলাম। আল্লাহ এই বিষয়ে ভালো জানেন এই দূরত্ব কত বেশি হবে মুসনাদে আহমদে বর্ণিত একটি হারিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন দরজার উভয় পাল্লার মধ্যবর্তী দূরত্ব হবে চল্লিশ বছরের পায়ে হাঁটা পথের সমান অর্থাৎ এটা এতটাই প্রশস্ত হবে যে প্রতিটি দরজা ৪০ বছর হেঁটে অতিক্রম করতে হবে এরপর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এমন একটা দিন আসবে যেদিন দরজাগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে লোকে লোকারণ্য হয়ে উঠবে বিচার দিবসে এত বেশি পরিমাণ লোক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 পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা এটা সমাপ্ত হওয়ার পূর্বেই যারা জান্নাতে প্রবেশ করবেন তারা কারা অথবা ইতিমধ্যেই জাননাতে কারা প্রবেশ করেছেন এক নম্বরে আছেন আশাহিদ এবং দুই নম্বরে আছেন অল্পবয়স্ক শিশু যারা শিশু অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন এবং তিন নম্বর কারা ইতিমধ্যেই জান্নাতে ছিলেন তারা হচ্ছেন আদম এবং হাওয়া আলহি ইসাল্লাম তারা ইতিমধ্যে জাননাতে অবস্থান করেছিলেন এবং তারা আবার জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহতওয়ালা সেই সম্পর্কে বলছেন কুরআনে বলছেন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 কিন্তু এই গাছের নিকটবর্তী হও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুতরাং আদম এবং হাওয়া আলি ইসলাম তারা ইতুপূর্বেই জানাতে ছিলেন এবং তারা আবার সেখানে প্রবেশ করবে। এবং শহীদদের ব্যাপারে কী বর্ণনা এসেছে শহীদের ব্যাপারে এসেছে শহীদ মুসলিম থেকে বর্ণিত হাদিসে মাসরুক থেকে বর্ণিত তিনি বলেন আমরা আব্দুল আবদুল্লাবনী মাসুদ রাজিউদ্দৌল্লাহুকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেখানে আলাসু মহামদাল বলছেন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 এবং এই অ্যাট সম্পর্কে আবদুল্লা ইবনী মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ তাল্লাহ এই আয়াতের মাধ্যমে কি অর্থ প্রদান করেছেন বা কি বুঝাতে যাচ্ছেন উত্তর ইবনী মাসুদ রাজিউতালহু বললেন আমি এই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকেও জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি বলেছেন শহীদদের রুহ তাদের রুহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করা হয়েছে শহীদদের রুহকে আল্লাহ মুহমতাল সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করেছেন এবং আল্লাহর আরসের নিচে ঝুলানো দীপাধারের মধ্যে তাদের বাসা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 এরপর তাদের রব আল্লাহ তাদের সম্মুখে আত্মপ্রকাশ করে বলেন তোমরা কি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখো তোমরা তোমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করো এবং তারা বলবেন আমরা আর কোন জিনিসের আকাঙ্ক্ষা করবো আমরা জান্নাতের যেখানে ইচ্ছা অবাধে ঘুরে বেড়াতে পারি কিন্তু আল্লাহ সুহতাল তাদেরকে এভাবে তিনবার জিজ্ঞাসা করবেন রাসুল্লাহ সাল্লাম বলেন যখন তারা দেখবেন যে তাদেরকে একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখো তোমরা তোমাদের একাঙ্ক্ষাকে প্রকাশ করো যখন তাদেরকে একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তখন তারা বুঝে নিবেন যে আল্লাহ আল তাদের কাছ থেকে উত্তর আশা করছেন এবং তখন শহীদরা বলবেন হে আল্লাহ হে আমাদের রব হে আমাদের প্রভু আমরা চাচ্ছি তো এটাই যে আমাদের দেহের মধ্যে আমাদের রুহকে পুনরায় ফিরিয়ে দিন আমরা আরও একবার আপনার রাস্তায় শহীদ হতে চাই অবশেষে আল্লাহ যখন দেখলেন যে তাদের আর কোনো চাহিদাই নেই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 এবং আবদুল ইবনে ওমর রাজিলহমা থেকে বর্ণিত রাসুউল্লা সাল্লা বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল এবং সন্ধ্যায় তার অবস্থানস্থলকে তার অবস্থানস্থল কে উপস্থাপন করা হয় যদি সে জান্নাতি হয় তবে জান্নাতিদের মধ্যে তাকে দেখানো হয় তার অবস্থানস্থল জান্নাতির মধ্যে দেখানো হয় আর যদি সে জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামবাসীদের মধ্যে তার অবস্থানস্থল দেখানো হয় এবং তাকে বলা হয় এটাই হচ্ছে তোমার অবস্থানস্থল কিয়াম দিবসে अल्लाह तुम्हें पुनरुत्थाना पर्यत सूतरा हम कबरबास अवस्था मुहम्मदीमरा